بسم الله الرحمن الرحيم. وارمكورنماي واشينداالو الله النامي شروع. وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا مِنَ الْمُسْلِمِينَ. <تصفيق> asib নবী rabi' কাল আহমাত হদিস আবাসিন আর যা আমাদের জন্য ক্ষয়ক্ষতি করে তাকে আল্লাহ পাক হারাম বা নাজায়জ বলে ঘোষণা করেছেন সালাহ মোহাম্মদ রসুর সালি সালামের উপর যিনি দিনের প্রত্যেকটি क्षेत्र सम्पर्म्मत पाक विधि विधान पहुंचे धारावाहिक आलोचना जुमार दिन बोलगुल माराम हदीस विवाह सम्पर्क दीर्घ समय से कि मध्य इनशालावाह सम्पर्क आलोचना शेष हो शुरू हो तलाक सम्पर्क आलोचना जेगली रही विषय आलोचन गुरू कर सम्पर्क विवाह क्षेत्र निर्वाचन बाछाई निर्वाचन मान पात्र पात्री निर्वाचन नर विवाह कर सर हे अथवा करा रकमत पक्ष बैधता आ सम्पर् एक आलोचना गत सप्ताह आज के मात्र तीन हदीस रही दूटो विषय सम्पर्कित विषय हम महिला इसलाम ग्रहण कर मुस्लिम हो जाए আর তার স্বামী ইসলাম গ্রহণ না করে বিলম্ব করে তাহলে কতদিন পর্যন্ত স্বামীর অপেক্ষা করবে স্বামীর অপেক্ষা করবে না করবে না অর্থাৎ যখন এইরকম অবস্থা হলো ইসলাম গ্রহণ করলো আর স্বামী হচ্ছে কাফের তখন বিবাহ স্বাভাবিক বিচ্ছেদ হবে তাহলে তারপরে যদি স্বামী বিলম্ব করে ফিরে আসে ইসলামের দিকে তাহলে তার কাছে আর যদি নেওয়ার তার অধিকার থাকে বা ফিরে যাওয়ার অধিকার থাকে নতুন বিবাহের মাধ্যমে নাকি আগের বিবাহ দিয়ে ফিরে যাবে এই বিষয়টি হাদিস এই মর্মে দুটি এসছে পরস্পর বিরোধী হাদিস একটি সহি আর একটি দুর্বল হাদিস হাদিসগুলির ব্যাখ্যা করি আর তারপরে আসল মাস্লা স্পষ্ট করবো আব্দুল আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যেম সালাম তার মেয়ে জাইনব রাজি আল্লাহ আনহাকে ফিরিয়ে দিয়েছিলেন তার স্বামী আবুল আসিবনে রবি রবির ছেলে আবুল আসের কাছে যিনি জিয়ার খালাতো ভাইও ছিলাম জয়াবল্লাহা প্রথমে ইসলাম গ্রহণ করেছেন বাপ যখন ওহিনী আসলেন প্রথম অবস্থায় ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু আবুল আসমিরআ রবি ইসলাম গ্রহণ করেনি বিলম্ব করেছিল হোদাই সন্ধির বছর অর্থাৎ তখন নবী করিম দেখলেন যে জামাই তো ইসলাম গ্রহণ করে ফিরে এসেছে ইসলামে এখন আমার মেয়ে জামাইয়ের জন্য জায়জ তাই ফিরিয়ে দিয়েছিল তার স্বামীকে ফির দিয়েছিলেন এখন নতুন বিবাহের মাধ্যমে নাকি ওই আগের বিবাহে পরে মাঝখানে ছয় বছর কোন সম্পর্ক ছিল না বিনে কাহিল আউ্য়াল প্রথম বিবাহের মাধ্যমে ওই আগের যে বিবাহে জাহিল যুগের যে বিবাহ ছিল সেই বিবাহের মাধ্যমেই নবী করিম নিজ মেয়েকে তার স্বামীর কাছে ফিরিয়ে দিয়েছিলেন আবুল আসের কাছে রাজিয়া পর ইসলাম গ্রহণ করেছিল হয়েছে ছয় বছরটা কোনখান থেকে কোন পর্যন্ত বোঝানো হয়েছে এই হাদিসে যেটা বলা হয়েছে সেটা ছয় বছর জল্লাহ আনহার হিজরতের সময় থেকে শুরু করে আবুল আস তার স্বামীর ইসলাম গ্রহণ করা পর্যন্ত সময় এটাকে বোঝানো হয়েছে এটা হচ্ছে ছয় বছর কারণ হিজরতের ষষ্ঠ বছরে গ্রহণ করেন তাই না ষষ্ঠ হিজরি মানে হিজরত হিজরত করলেন জৈনব রাজিয়া প্রথম হিজরিত নবী সালামে হিজরতের পরে পরেই আর তারপরে ছয় বছর পরে এই ছয় বছরকে এখানে উল্লেখ করা হয়েছে কিন্তু তাদের মাঝে যে হয়েছিল বিচ্ছিন্নতা হয়েছিল ইসলাম গ্রহণ থেকে শুরু করে ফিরিয়ে দেওয়ার মাঝে ছয় বছর নয় বর্ণনা কারি বর্ণনা করতে গিয়ে যে কথাটি বর্ণনা করেছেন তার হয় ভ্রম হয়েছে যেমন অনেক ভাষ্যকাররা বলেছেন যে দুইজনের মাঝে যে বিচ্ছিন্নতা ছিল সেটা ছয় বছর বিচ্ছিন্নতা ছিল না হিজরত করে আসা কার হিজরত নিসামের मेहर हिजरत जैन हिजरत हिजरतम प्रथम जुगे छयर तेरह लगा कष्ट हिजरी जयें तो पांच ही अठारो बचर एल्लेख कर যে দুইজনের মাঝে যে পৃথকতা বিচ্ছিন্ন ছিল ইসলাম গ্রহণ থেকে শুরু করে স্ত্রীর ইসলাম গ্রহণ আর স্বামীর ইসলাম গ্রহণের মাঝখানে দীর্ঘ ১৮ বছর ১৮ বছরের বিচ্ছিন্নতার পরে ইসলাম গ্রহণ করে নিয়েছেন যাই না আমরা আল্লাহ তাই না তারপরে সামের সাথে সম্পর্ক নেই ইসলাম গ্রহণ করছে ও কাফির হয়ে আছে আর তারপরে দীর্ঘ আঠারো বছর পরে নবী করিম সাল্লামে কে যখন ইসলাম গ্রহণ জামাই করল তখন ফিরিয়ে দিয়েছেন ওয়ালামহুদে সিকাহান কিন্তু নতুন করে বিবাহ পড়াননি বিবাহ করাননি নবী করিম সালি সাল্লাম আহাদ নতুন কাজ করে এখান থেকে বিদাতকে মহদাস বলা করলো মহদাস বেদা ওলাম ইহুদে সী কাহান নতুন ভাবে বিবাহ আর পড়ান নাই র হাদিস এমাম আহমদ বলতে কাকে বুঝিয়েছেন আবু দাউদ নাসাই তিরমিজিমাজ চার জনের মধ্যে এমাম নাসাই ব্যতীত বাকি তিনজন তাহলে তাহলে আবু দাউদে রয়েছে হাদিসটি তিরিমিজিতে রয়েছে আর আগের বিবাহে ফিরিয়ে দিয়েছেন তার স্বামীর কাছে দীর্ঘ সময়ই পরে দ্বিতীয় হাদিস দেখেন তিনি বর্ণনা করছেন তার দাদা থেকে দাদার নাম আবদুল্লাহ বিন আমরিবিন আস দাদা হচ্ছেন প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ আমরিবিন আস রাজি আল্লাহ আলম থেকে বর্ণিত নবী করিম সাল্লাহাম সম্পর্কে বলছেন আবদুল্লাহবিন আস যে ফিরিয়ে ইবেন আবুল আসের কাছে মাধ্যমে কথা উল্টা হয়ে গেল নতুন বিবাহ বেশ কিছু হাদিসে এইরকম পরস্পর কি রয়েছে বিরোধ রয়েছে তার সমন্বয় যদি সম্ভব হয় তাহলে করতে হবে আর না হইলে তখন তরজি দিতে হবে অগ্রাধিকার দিতে হবে অগ্রাধিকার দেওয়ার যেগুলি দিক রয়েছে এবং একটা জৈফ সুতরাং সবল যেটি সহি বলিষ্ঠ হাদিস সেটাকে কি করতে হবে প্রাধান্য দিতে হবে যেমন আপনাদের কাছে যদি এখন একটা সংবাদ আসে যে অমুক জায়গায় দুর্ঘটনা ঘটেছে একজন বলছে দুর্ঘটনায় লোক মারা গেছে লোকজন লোক মারা যায়নি আহত হয়েছে ঠিক কিনা আমি বোঝানোর জন্য বলছি কারণ হাদিসের অত গভীর ভাবে আপনার বুঝতে পারবেন না কিন্তু এইগুলির দ্বারা বুঝতে পারবেন যে সহিফ যে হয় অথবা সমন্বয় গুলো পরস্পর বিরোধী হাতে যে সমন্বয় করা হয় সনদ মজবুত হ্যাঁ বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে খবর পেয়েছেন আপনি আর আর একটা খবর এইটু গুজবের মতো হয়েছে আসলে ওই রকম হয়নি মরেনি কিন্তু পড়ে দেখেছে বেহ মানুষকে মারা গেছে কথাটা সত্য নাই নতুন করে বিবাহের নবায়ন করেছিলেন এই মর্মে এ হাদিস বলা হচ্ছে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে দিয়েছিলেন হাদিস তিরমিজি তা আছে ইবনে মাজাই রয়েছে এমাম তিরমিজি বলছেন যে হাদিস ও ইবনে আব্বাস আজু আদাদান নিজে এবং হাদিসটি সংকলন করেছেন এই হাদিসটি আর তারপরে তিনি বলছেন হচ্ছে দিক থেকে অতি উত্তম জৈয়দ মানে উত্তম তাই না আর আজুয়াদ মানে অতি উত্তম সনদের দিক থেকে সূত্রের দিক থেকে অতি উত্তম মানে তার সূত্র হচ্ছে মানে যে মতাহারা পছন্দ করেছেন সেটা আমরিবিন হাদিসের ভিত্তিতে তিনি যতটুকু বুঝেছেন বিষয়টাকে সেইভাবে তিনি ব্যাখ্যা করেছেন বলছেন যে আমল করেছে লোকেরা অথবা ফোকাহারা কোন হাদিসের ওপর আমরিম সাহেবের হাদিসের ওপর তার মানে যদি এইরকম হয় যে স্বামী স্ত্রীর বিবাহের মাঝে সময়ের ব্যবধান থাকে আর ইদ্য পার হয়ে চলে গেছে হ্যাঁ তাহলে কি করতে হবে ফিরিয়ে দিতে হলে নতুন বিবাহে ফিরিয়ে দিতে হবে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে দিতে হবে বিবাহ নবায়ন করতে হবে এক কথায় এটা হচ্ছে অধিকাংশ ফকাহাদের আমল কিন্তু সকলের আমল না আমল যে রয়েছে এত বড় বড় কেরামদের যদি ইশতেহাদে অথবা কথাটা নকল করতে গিয়ে সূক্ষ্মতায় ভুল থাকে অথবা মত পোষণ করতে গিয়ে দলিলের ক্ষেত্রে ভুল থাকে তাহলে আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক আজকাল এক শ্রেণীর মানুষ রয়েছে কি করে ভুল করতে পারে তিনি যেভাবে আমি যেভাবে ঠিক না আমি যেটাকে ঠিক বুঝেছি ঠিক বলেছি অন্য লোক যেটাকে ঠিক বুঝেছে সেটাকে ঠিক বলেছে যে সকল মত হয়ে যাবে আকিদার ক্ষেত্রে মৌলিক বিষয় এখতলাফ থাকলে বড় ধরনের সমস্যা কিন্তু যদি মাসলাম আসাল পার্থক্য থাকে আর গিয়ে বুঝার পার্থক্য আর সকলে বুঝার চেষ্টা করেছে তাহলে তাদের ওপর কোন দোষ আরোপ করা যাবে না কোন করেনি চেষ্টা করেছে সে চেষ্টা করেছে সে এক নাকি পেয়েছে ভুল করলো চেষ্টা করার মেহনত করার ইসতেহাদের আর যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারে তাহলে দ্বিগুণ নাকি পেয়েছে ডবল নেগে পেয়েছে যেমন আবি কারি আসালামের বর্ণনা কারি হাজ নামে এক ব্যক্তি রয়েছেন আর হাজ আমরিবিনের সোয়েব থেকে শোনেননি মাঝখানে আর একজন থেকে শোনেন যার কথা নাম উল্লেখ করেন নাই তাহলে বিচ্ছিন্ন হয়ে গেল না হল না জি ওই ব্যক্তির নাম মোহাম্মদ দেখা গেছে যে যার থেকে তিনি শুনেছেন সে দুর্বল সুতরাং হাতিস দুর্বল যদি অন্য সূত্রে জানতে পারি যে তিনি আমরি মেনে সব থেকে শোনেননি তো কার থেকে শুনেছেন অন্য ব্যক্তি যে ব্যক্তির কাছ থেকে শুনেছেন সেই ব্যক্তি দুর্বল ব্যক্তি আস্থা ভাজন না তাহলে হাতিস দুর্বল হয়ে গেল তার মেয়ে আর জামাইকে তাদের বিবাহে সাব্যস্ত রেখেছিলেন প্রথম বিবাহের ভিত্তিতে নতুন করে বিবাহ আর পড়ান নাই এই ছিল দুটি হাদিস এখন মাসলা মাসাইল বুঝার চেষ্টা করি আর এই হাদিসের সাথে সম্পর্কিত বেশ কিছু মাসাইল রয়েছে ইনশাআল্লা আলোচনা শুধু বাকি জয়নাব রাসুল্লাহামের বড় মেয়ে এটা বললাম রসুলের কয় মেয়ে ছিলেন চার মেয়ে ছিলেন নাম কি হ্যাঁ জয়নাব দুই নম্বরে মেজমে কোনটি এক শ্রেণীর মানুষ শুধু ফাতেমার নাম জানে আর বাকি জানে না এটা বিদাতের লক্ষণ ফাতেমা কিছু না আর কাউ না নেদাতের লক্ষণ কিনা আর এক শ্রেণীর মানুষ মা ফাতেমা বলে আর বাকিগুলোর গুলো তাহলে মা বলবেন মা রেটে ফুটপাতিয়া বক্তার মা ফাতেমার বক্তব্য করে ঠিক কিরে মা ফাতেমা নবীর মেয়ে যদি ফাতেমা মা হয় তো তার মার নাম কি ছিল তার মার নাম কি ছিল খাদিজা খাদিজা কি আপনার হ্যাঁ তাহলে ঠিক না মায়ের মা নানি মায়ের মা নানি নানি বলবেন নানি খাদিজা নানি খাদিজা কেন বলেন না হ্যাঁ কি বলছেন ওখানে মা খাদিজা এ মা খাদিজাটা ঠিক আছে আবার কারণ আল্লাহাক আহাজা বলেছে ওয়াজওয়াজ নবীর বিভিগন নবীর পত্নীগণ উম মাহাত হ্যাঁ উম্মাতে মুসলিম আর মুসলিম জাতির মা তাহলে আপনি নবিশ আসলামের স্ত্রীদেরকে মা বলবেন কোরআনের শিক্ষা হচ্ছে কোরআন আকিদা হচ্ছে যে নবীর আমাদের মা উম্ম এই জন্য নবিসের তিরোধানের পরে তার এতেকালের পরে কোন সাহাবির জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা যায় ছিল না কারণ মা আপনার মাকে বিয়ে করা যায় নাই আপনার বাপের এতেকালের পরে ঠিক তো মনে রসুর বিগণ কে বিবে বিবাহ করা এটাও জায়গ করেন মা তাহলে তার মেয়ে খাদিজা যখন মা হইলেন কোরআনের শিক্ষাই তাহলে তার মেয়ে ফাতে মা তিনি কে তিনি আবার মা হবেন নাকি মায়ের মেয়ে মা হ্যাঁ বোন হবেন পরাকলেন ইমিনা মমিনা পরস্পর ভাই বোন মমিনের সম্পর্ক হচ্ছে পরস্পর মুসলিম মুসলিম ভাই বোনের সম্পর্ক যেখানকারী মুসলিম হোক না কেন আপনার ভাই আন্না হয় মহিলা হলে মেয়ে হলে আপনার বোন বোন তাহলে এই মাফাতে বলা এটা বিরাতি কথা মাফা বলা যাইজ নাই মাফাতে বলা ঠিক কিনা তো মা ফাতেমা যদি মা হয় তো তার বোন করলো মা তো তারা কেমন করেন অন্যরা আবুল আসি কি করে বিয়ে করলেন তার জন্য কি করে যাইজ হলো তো মা বিয়ে করা যায় আবুল আসো নবির যে আবুল আসের স্ত্রী ছিলেন জেনব ফ্লাম ইসলাম গ্রহণ করেন হাজারত কাবুলা ইসলাম স্বামী ইসলাম গ্রহণ করল না তিনি হিজরত করে চলে আসলেন ফালাম্মা আসলামা যখন ইসলাম গ্রহণ করলেন আবুল আস আর হিজরত করে আসলেনিম সালাম তখন তার মেয়ের অন্য জায়গায় আব্বাস আর সাহি হাদিস হচ্ছে আব্দুল আব্বাস রাজিয়া তালা নার হাদিস যে হাদিসের বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাহায্যে জামায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন আগের পুরাতন বিবাহের ভিত্তিতে ফিরিয়ে দিয়েছে নতুন করে আর বিবাহের নবায়ন করার নাই এই রকম এমাম বোখারি এমাম তিরিমিজি ইমাম হাতি হাদিসের পণ্ডিতগণ তারা সকলে বলেছেন আমার সোয়েবের হাদিস হচ্ছে জিফ এক কথায় আমরা এ বিষয়টা আরো বলিষ্ঠ ভাবে আমরা জানতে পারলাম যে কি হাদিস যে হাদিসের বিষয়বস্তু হচ্ছে যে বিবাহের নবায়ন করে ফিরিয়েছে না সেই হাদিস টি সহিদ সুতরাং সেটাকে কি করে দিতে হবে ছেড়ে দিতে হবে আর কোনটাকে আগের বিবাহ সালিস একসাথে স্বামী স্ত্রী দুইজনে যদি ইসলাম গ্রহণ করে দুইজনে আসলে একসাথে দুইজনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আহলিল এলমে দুইজনেরই বিবাহ থাকবে বহাল সমস্ত এই ক্ষেত্রে রয়েছে সমস্ত অলামাদের ঐক্যমত রয়েছে কারণ এই ক্ষেত্রে দিনের ভিন্নতা আসেনি ধর্মের ভিন্নতা আসেনি যা ধর্মের ভিন্নতা আসলে বিবাহ বিচ্ছেদ হয়ে বিবাহ থাকে না এটা যে শরীয়তের বিধান সুতরাং এটা হয়নি দুজনে এসছে রয়েছে বলছেন যে অধিকাংশ আলামারা বলছেন যে মিয়া বিবি স্বামী স্ত্রী দুইজনের একজন যদি ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করে দুইজনের পরস্পরের সাক্ষাতের সহবাসের মেলনের পূর্বে একজন ইসলাম গ্রহণ সাথে সাথে বাতিল হয়ে যাবে এটা অধিকাংশ আর বা খ্রিস্টান মহিলা কিতাবি যদি ইসলাম গ্রহণ করে আর তার স্বামী যদি কাফের মুশরেক হয় কিতাবি মানে না হয় মানে খ্রিস্টান মুশরেক ধরেন হিন্দু বা শিখ স্বামী আর স্ত্রী হচ্ছে আর স্বামী হচ্ছে কি কাফের আর কাফের কাছে মুসলিম মহিলার আহ কখনো থাকা যায় এমাম ইমুজ রহমতুল্লা বলছেন আজমা আল্লাহ মান্লো মান এই মাসলাই আমি যত আলমাই সকলে কাবুলি ওয়াকান আখুল বলছেন যে স্বামী স্ত্রী দুইজনের একজন যদি ইসলাম গ্রহণ করে আর দুইজনে কিতাবই ছিল না ইসলামের পূর্বে খ্রিস্টান ছিল না হিন্দু না হয় না হয় শিখ অন্য কোন ধর্মের আর তাদের এর আগে মেলামেশা হয়েছে সহবাস হয়েছে ওকে ইন কেজাইল ইত পর্যন্ত তাদের বিবাহের বিবাহ থাকবে এবং অপেক্ষা করা হবে এর মাঝে যদি ফাইন আসলাম আসানি একজনকে ইসলাম গ্রহণ করে নিয়েছে দ্বিতীয় যদি ইসলাম গ্রহণ করে না পার নাই আগে তাহলে আলা তাদের বিবাহ বহাল থাকবে এখন এই কথাটাকে বুঝেন স্বামী স্ত্রী হিন্দু ইসলাম গ্রহণ করলো একজন একজন কি করলো ইসলাম গ্রহণ করলো পুরুষ হোক অথবা স্ত্রী হোক স্বামী হোক অথবা স্ত্রী হোক ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পরে তার একজন মুসলিম আর আর একজন হচ্ছে কি কাফের মুশরেশরে স্বামীর কাছে যদি মহিলা ইসলাম গ্রহণ করে থাকে তার কাছে রাখা যাইজ ছিল কারণ ওর বিবাহ শুরু করে যখন জাহেজ তাহলে এখন রাখা যেতে পারে কিন্তু না তো মুসরেকা হিন্দু বা এক কথা তাহলে মুশরিক হ্যাঁ মুসলমান মুসলিম স্বামীর জন্য রাখা যায় তাহলে কি করতে হবে পর্যন্ত অপেক্ষা করা হবে এর মাঝখানে যদি ইসলাম গ্রহণ করে নাই তাহলে তো ভালো কথা তাদের বিবাহ বহাল থেকে যাবে এটি হচ্ছে অধিকাংশ অধিকাংশের মত ভাষ্যকার বলছেন ওয়াল আজহার ফোর আসলাম আল আউ্ল এই ইদ্যত পর্যন্ত অপেক্ষা করতে হবে যে মতটি রয়েছে এটা স্পষ্ট নয় এটা তিনি বলছেন এটা ঠিক নয় বরং অধিক স্পষ্ট বিষয় হচ্ছে যে যেই দিন দুইজনের একজন ইসলাম গ্রহণ করবে সেই দিনে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে সেদিনে কি হয়ে যাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে ওয়াইজান যখন বিবাহ বিচ্ছেদ হয়ে গেল ফালান ইকাহা বাহমাদ তাহলে আর বিবাহ তাদের মাঝে নেই বিবাহ শেষ হয়ে গেছে ওয়াহাজ অধিকাংশ আলমাদের মত এটি তাহলে এই মতেই যদি ধরা হয় তাহলে এখন এই ঘটনাটি নেন রসুলের মেয়ের ঘটনা নেন স্বামী স্ত্রী দুজনে দুজনে ছিল মুসদিক ছিল ঠিক না তারপরে ইসলাম গ্রহণ করলেন জায়নাব ইসলাম গ্রহণ করলে কি হয়ে যাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এই বিবাহ আর থাকবে না এটা হচ্ছে অধিকাংশ অলামাদের মত তিন এমাম এম শাহি ইমাম আবু হানিফা ইমাম মালিকের মত বিবাহ থাকবে না বিবাহ যদি না থাকে তাহলে কি করতে হয় এখন আবার যদি ফিরিয়ে দিতে হয় বিবাহ থাকেনি অন্য জায়গায় বিবাহ বসে গেলে তো অন্য ঘরে চলে যেত কিন্তু অন্য বিবাহে বসেনি আছে তারপরে স্বামী ইসলাম গ্রহণ করলো এখন কি করা হবে তাহলে নতুন ভাবে বিবাহ পড়াতে কারণ যেই দিন ইসলাম গ্রহণ করেছে সেই দিন বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে বিবাহ আর থাকে নাই এটি হচ্ছে অধিকাংশ আলামাদের মত তাদের দলিল আমার ইয়েব হাদিস বললাম কাছে জয়ীফ হাদিস বর্বর এমাম আহমদ রহমতুল্ল এর মত আর আহলেদিসের মত এটি শোনায় আপনাদেরকে কারণ এটার উপর আমল যেহেতু করতে হবে এটাই সহি আর এই মতটি হচ্ছে দলিল ভিত্তি সহি হাদিস ভিত্তি সেটা হচ্ছে যে আন্নাহা তোরা স্ত্রীকে তার স্বামীর কাছে ফিরিয়ে হবে বেদুনে আকদিন নতুন বিবাহ কনো প্রয়োজন নেই ওই আগের বিবাহে ওয়াইন তালাতিল মুদাত যদিও ইদ্যত পার হয়ে বছর কে বছর পার হয়ে চলে গেছে বছরকে বছর পার হয়ে চলে গেছে দীর্ঘ সময় পার হয়ে গেছে ওয়ান কাজাত অন্য জায়গায় বিবাহ হয়নি মালাম তথা ইদ্যুৎ পার হওয়ার পরে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে ইদ্যুৎটা কেন পার করতে হবে এটাও বুঝতে নাকি কাফের ঘর থেকেও যখন ইসলাম গ্রহণ করে এক মহিলা আসলো তখন ওর পার করতে হবে स्पष्ट हो जाए जो मासिक पेटे बाच्चा नहीं पेटे बाच्चा नहीं झ सन्तान तेनालीरक ने काफे घर थे काफे घर इसलमाम ग्रहण करवाह বিবাহ পরে ইদ্যুৎ পার করল না মাসিক হইতে দিল না পেটে বাচ্চা আছে অন্য ঘরে বিবাহের পরে না আগে থেকে পেটে বাচ্চা ধরেছিল কেমন করে বোঝা যাবে এবারে বুঝতে পেরেছেন যখন বোঝা যাচ্ছে না তাহলে এই ছেলেটা আকার নতুন যে বিবাহ করেছে তার ছেলে এই ছেলের বাপ বা এই মেয়ের বাপ এই স্বামী নতুন স্বামী না আগের স্বামী কি করে বুঝবেন এই হেকমতের কারণে আবশ্যক আপনাদের কি রসুল্লাহ সাল আলী সাল্লাম অন্যের পানিতে অন্যের সেচে সেচ করতে নিষেধ করেছেন माना सेमी गर्थात एक जन सहब करा सेच कर सहबाश कर নিষেধ করে হ্যাঁ বংশকে একাকার করে দিবেন আর জেনার বহু ক্ষতির দিক রয়েছে তার মধ্যে এটি হচ্ছে মারাত্মক ক্ষতির দিক জেনার মাধ্যমে বংশ পরিচয় থাকে না কে কোন বংশের যার সন্তান কোথা থেকে যে কত যুবকের সাথে জেনা করেছে তার ফলে বোঝা মুশকিল যে কোন বংশের ছেলে স্বামীর ঘরে থেকে যদি জেনা করে তাহলে জেনা করে বাচ্চা নিয়েছে এসছে করেছে আর নাম হইল কার যে এটা স্বামীর সন্তান আসলে স্বামীর না স্বামীর সন্তান বানিয়ে দিলো এক অপরাধ করলো তার উপরে এখন অপরাধের ওপর অপরাধ হইতে শুরু হইলো স্বামীর ধন সম্পদে ভাগ নিল অথচ স্বামীর সাথে তার কোনো সম্পর্ক নেই বংশী সম্পর্ক থাকে। জন্য আল্লাহ রাবুল আলামিন সিরকের পরে খুনের গুনা আর তারপরে জেনার গুনার কথা উল্লেখ করেছেন সৈরে ফরকার এত বড় কাবিরা গুনা তো এমাম আহমদ রহমতুল্লাল মত আর আহলেদের মত হচ্ছে যে ফিরিয়ে দিতে হবে স্ত্রী কে যদি মাঝখানে কোথাও বিবাহ না হয় আর নতুন করে বিবাহ পড়াবার কোনহার রসুরাম অন্য জায়গায় বিবাহ পড়িয়ে দিতেন পরে এসে যদি আবুল্লাহ দাবি করতেন আমি তো মুসলমান হয়ে গেছি আমাকে ফিরিয়ে দেন আমার স্ত্রী আরো অধিকার নেই কারণ যেই বিয়ে পড়ানো হয়েছে তখন অন্য জায়গায় তার বিবাহ বসা বিবাহ বিবাহ জাহিজ ছিল হ্যাঁ বলছেন যে কারণ আব্দুল আব্বাস তার মেয়ে জাইকে ফিরিয়ে দিয়েছেন তার স্বামী আবুল আসের কাছে ছয় বছর পরে আগের বিবাহে আর বিবাহ পড়েন গবেষে এমাম আর তার সিদ্ধান্ত বড় একটা ওজন রাখে মূল্য রাখে তার মতি শোনাই বলছেন ওয়ারা শেখ তাকিউদ্দিন শেখ তাকিউদ্দিন হচ্ছে উপাধি লাকব ইমাম ইবিনে তেম রাহমত আলহ তিনি পছন্দ করেছেন যদি স্ত্রী স্বামীর আগে ইসলাম গ্রহণ করেনি স্ত্রী স্বামীর আগে গ্রহণ করেছে কানাল ইসলাম কবল এই ইসলাম সহবাসের আগেই হয়ে যাক শুধু বিবাহ হয়েছে তারপরে সহবাস হয়নি ইসলাম গ্রহণ করে নিয়েছে আহ্বাধ অথবা সহবাসের পরে ইসলাম গ্রহণ করুক মালকে যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর ঘরে না গেছে অন্য স্বামীর ঘরে যদি চলে যেত তাহলে আরো অধিকার থাকতো না কারণ অন্য স্বামী যে গ্রহণ করেছে বৈধ অবস্থায় গ্রহণ করেছে আলাই শেখুল ইসম তাইম আল আল এর বড় একজন ছাত্র এবং বড় একজন মহাকিক এবং অনেক কিতাবের লেখক তিনি একটি গবেষণামূলক কথা বলেছেন খুব মূল্য রাখে যে আগে প্রথম দিকে ফোকাহের একটা মত উল্লেখ করলাম যে যদি দুইজনের স্বামী স্ত্রীর স্বামী স্ত্রী একসাথে ইসলাম গ্রহণ করে তাহলে তো বাহাল থাকবে আর যদি আগে পরে করে তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে যে বলেছেন বলছে এটি কথা আসলে ঠিক নাই ঠিক নাই কারণ নবী কারিমের যুগে অহরহ ইসলাম গ্রহণ করেছে আর জরুরি না যে সকলে সে একসাথে দুইজন কলেমা পড়েছে আর এক সাথে আসলেও একজনকে আগে হয়তো কালো পড়েছে আরেকজনকে পরে করাম পড়েছে এটিও তো আগে পরে হয়েছে হয়েছে না হয় নাই আর তারপরে অধিকাংশ ঘটনা এরকম হয়েছে হয়তো স্বামী ইসলাম গ্রহণ করেন স্ত্রী রাজি নয় চলে গেল দু চার ছয় মাস এক বছর তারপরে ইসলাম গ্রহণ করছে হ্যাঁ অথবা মহিলা ইসলাম গ্রহণ করে না স্বামী রাজি না ইসলাম গ্রহণ করবেন না তারপরে দু চার ছয় মাস বছর পরে ইসলাম গ্রহণ করছে এরকমই হয়েছে কিন্তু রা বিকারিং শাসন কখনো এরকম করে বিবাহ পড়াইতে বসেননি তোমাদের আগে পরে যেহেতু ইসলাম গ্রহণ হয়ে যায় সুতরাং বিবাহ যদি অন্য জায়গায় বিবাহ না বসেছে তাহলে আসলামা কাবুল আখার স্বামী স্ত্রী দুজনের একজন যদি আগে পরে ইসলাম গ্রহণ করে নেয় ইয়ান ইসলামী ইসলাম গ্রহণ করলেই যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এমন কথা নাই ফর্র হিজরতাই হিজরত করে দুইজন দুই দেশে চলে যাক অথবা নাই যা দেশে থাকি থাকুল কারণ নবী সালাম থেকে এমন কোন দলিল প্রমাণ জানা যায় না ইতিহাস জানা যায় না যে নবী সাল স্বামী স্ত্রীর বিবাহের নবায়ন করেছেন যারা আগে পরে হয়ে ইসলাম গ্রহণ করেছে এইরকম করেনি নবীজরা আগে ইসলাম গ্রহণ করছেম কাবল অথবা মহিলা তার স্বামীর আগে এসে ইসলাম গ্রহণ করছে এরকম ঘটনা অরহ ঘটেছে নবী সালাম রানাই ইসলাম কোন প্রমাণ পাওয়া যায়নি স্বামী স্ত্রী যদি একসাথে এসে থাকে তো আগে পরে ক্যালেমা পড়িয়ে তাদেরকে ইসলামে দীক্ষিত করেছেন তো বলছেন যে নবিসাল্লামের সাহাবাহিক কারো থেকে এরকম কখনো জানা যায় না আনা যাবে ইসলামী হুয়া অমরাত পুরুষ এবং তার স্ত্রী ইসলামের কালেম উচ্চারণ করেছে হারফানবে হারফিনের স্বামী স্ত্রী পড়ছে অসাধু আল্লাহ আন্না মোহাম্মদ রসুল আর ওইভাবে পড়াচ্ছেন এরকম কখনো প্রমাণ পাওয়া যায় না আলবাতা এটা সাধারণত কখনো ঘটে না বিশাল ইসলামী জামানে তার স্বামী আবুল আর এই আবুল ইসলাম গ্রহণ করেছে মানে ওই বছরে ষষ্ঠ হিজড়িতে আর জৈনব রাজিয়া ইসলাম গ্রহণ করেছেন প্রথম তার পিতা রসুরাহামের নবদ প্রাপ্তির সময় চল্লিশ বছর বয়সে যখন চল্লিশ বছর বয়স তখন সুতরাং বুঝা গেল যে তাদের স্বামী স্ত্রীর ইসলামে ইসলাম গ্রহণের মাঝে স্বামী স্ত্রীর ইসলাম গ্রহণ মাঝে কার কার জাইনাবনা আর তার স্বামী আবুল আস छोले भाष्यकार भाषा शुने इसलाम जैन इमी अबुलसलम छ ওয়াহ ইনম অথচ এখানে ইসলাম তার ইসলাম আর তার ইসলামের মাঝে নয় বরং বলতে হইতো যে তার হিজরত আর ইসলামের মাঝে জাইনাম রাজি আল আনহার হিজরত আর তার স্বামী আবুল আসের। ইসলামের মাঝে ব্যবধান ছিল ছয় বছর এই হিজরত না বলে ইসলাম বলে দিয়েছে কথা অনেক সময় সড়কে যায় উদ্দেশ্য ছিল বর্ণনাকারী আব্বাসের কথা বলা যে আল্লাহনার হিজরতের মাঝে এবং তার স্বামীর ইসলামের মাঝে সময় ছিল ছয় বছরের আচ্ছা মুসলিম রমনীদেরকে মুশ্রিকদের জন্য বিয়ে করা হারাম এই হুকুমটি এই বিধানটি তো কোরআনের বিবাহ করা হার বাধীনে কোন জীবনে মদিনার জীবনে নাজিল হয়েছে এটাও ও দেবীর বছর ষষ্ঠ হিজরিতে নাজিল হয়েছে ষষ্ঠ হিজরিতে নাজিল হয়েছে তাই বলছেন ও তাহারিমুল মুসলিম শুন মুসলিম মহিলাদের হারাম হাওয়া মুশ্রেক পুরুষদের আয়াতের অংশ মুসলিম মহিলারা তাদের কাফের স্বামীদের জন্য হালাল নয় ওয়ালাহ এবং তারাও اور مسلم پورش کا مشرق مہیل ای نازل ہو گیا کافی سامنے ممین مسلم مہیلا تھکا جائز نئی بسا جائز نئی শেষ। এতদিন পর্যন্ত যেহেতু হারামের হুকুম নাজেল হয়নি ততদিন পর্যন্ত নবী করিম সাল্লাম অবশ্য থাকতে দেননি কথা বলেছেন যে দেখো তুমি যদি ইসলাম গ্রহণ নাই করো আমার মেয়ে আমার ঘরে চলে আসুক আমার মেয়ে আমার ঘরে চলে আসুক কিন্তু নবী সাল্লাহ আলী সাল্লাম যেহেতু হারাম ছিল না সেজন্য যেন দেখা সাক্ষাৎ করতে কখনো নিষেধ করেনি মক্কার জীবনে কখনো নিষেধ করেননি যোগাযোগ রাখতে নিষেধ করেনি কারণ হালাল ছিল হালাল ছিল কিন্তু যখন হুকুম নাজল হয়ে গেল যে মুসলিম মহিলা জন্য নয় সেই সময় আবুল আস দেখলো যে আমার স্ত্রী তার পাবন আসলাম আবুল আস আবুল আস সেই সময় ইসলাম গ্রহণ আর তার ইসলাম সুন্দর এল তখন বা নবী করিম সাল আলী সাল্লাম তার মেয়েকে জেনবকে ফিরিয়ে দিলেন বা জেনবকে তার স্বামীর ঘরে ফিরিয়ে দেওয়া হইল আবুল আস সম্পর্কে আরেকটু ঘটনা শোনাই আবুল আস যখন আসলেন ইসলাম গ্রহণ করার জন্য নবী করিমসম কাছে দেখো তাকে থাকার ব্যবস্থা দাও কারণ আত্মীয় খালা তো ভাই থাকার জায়গা দাও কিন্তু এলেই হে তুমি তার কাছে যাও না তুমি তার নিকটবর্তী হবে না কারণ এই সম্পর্ক হারাম কাফের মসিকের সাথে সম্পর্ক হারাম সুতারাম তুমি তার ঘরে যাবে না তার নিকটে যাবে না সৌদি আরবের বড় একজন উস্তাদ বরম আল কাসিম ওনাইজার তার প্রসিদ্ধ রয়েছে আব্দুর রহমান তিনি বলছেন আল্লা হত্তা দলিল যা দলিল ভিত্তিক দলিল ভিত্তিক তা কি কি কথা মানে গবেষণামূলক কথা তা হচ্ছে একজন যদি ইসলাম গ্রহণ করে নেই মাঝেই যদি ওই পিছিয়ে যাওয়া ব্যক্তি ইসলাম গ্রহণ করতে বিলম্বকারী ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে নেই ফাহু তাহলে দুইজনের নিকা বিবাহ বহাল থাকবে ওয়াইন ইন কাজাত আর যদি পার হয়ে যায় পার হয়ে গেছে তাহলে যখন পার হয়ে গেছে তাহলে এই কাফের স্বামী অপেক্ষা করার কোন প্রয়োজন নেই ওই মহিলার জন্য জায়জ অন্য কোন স্বামীর ঘরে বিবাহ বসে যাওয়া বিবাহ করা যায় ফাইনলাম তথা জ বিবাহ না করে যদি থাকে যেন আমি বিবাহ করব না বা বিবাহ থেকে আসলো না লাগলো না ওইরকম যদি স্বামী তো আছে কিন্তু ঈদ্যুৎ পার হয়ে গেছে ইদ্যুৎ পার হয়ে যাওয়ার পরে যদি ইসলাম গ্রহণ করে ও আরাহা আর ইচ্ছা করে যে আমি আমার স্ত্রী কে ঘরে আর ওই মহিলাও যদি বাধা নাদান করে মনে করে যে ঠিক আছে আমারই যখন স্বামী ছিল আমিও ফিরে যাবো তার মতো এমাম আহমদ এবং আহমদের যে মতটি রয়েছে আব্দুল আব্বাস রাজি আল্লাহ আনোমার হাদিসের ভিত্তিতে যে বিবাহের নবায়ন ছাড়াই নবীলাম মেয়েকে ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু অন্য কাহা যেমন বললাম যে তারা বলছেন কি করতে হবে বিবাহ নবায়ন করতে হবে সৌদি আরবে সারা পৃথিবীর সবচেয়ে বড় ফিখি একাডেমি রয়েছে আল ইসলামী। এখানে সিঙ্গাপুর থেকে একটি ফতুয়া এস ছিল স্বামী স্ত্রীর ধর্ম ভিন্ন ভিন্ন হওয়া সম্পর্কে মুসলিম মহিলারা সিঙ্গাপুরে কাফেরকে বিবাহ করে দিত কাফের সাথে বিবাহ বসে যেত অথবা কাফের মুসিদকে মুসলিম পুরুষরা বিবাহ করে রাখতো এই রকম যেখানে কাফেরদের মেজরিটি রয়েছে অমুসলিম মেজরিটি রয়েছে সেখানে এই ধরনের আর বিশেষ করে অবাধ মেলামেশা থাকলে এক কলকারখানায় কাজ করে অবাদ অবাধ দেখা সাক্ষাৎ করে আর সেখানে এইরকম হওয়াটা স্বাভাবিক এই জন্যই কাফেরদের পরিবেশে মুসলিম পরিবেশে মুসলিমদের বসবাস করতে নিষেধ করেছেন নিষেধ করেছে দেখবেন এর পিছনে সহশিক্ষা কারণ মুসলিম দেশেও বেরিয়ে চলে যাচ্ছে কেন সহ শিক্ষার কারণ একসাথে পড়াশোনা করতো প্রেম ভালোবাসা জেনে গেছে লাইন করার সুযোগ পেয়ে গেছে কে ভালো লেগেছে মেয়েকে মেয়েকে ভালো লেগেছে ওই ছেলেকে বেরিয়ে গেল না বাপ না ইসলাম না দিন কিচ্ছু না বেরিয়ে চলে গেল মুসলিমে বেরিয়ে চলে যাচ্ছে এই জন্য সহ শিক্ষা মুসলিমের জন্য বিষয়টি ইমানের খাতার রয়েছে ছেলেদের ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে মুরতা হয়ে যাওয়া কিন্তু মেয়েদের ক্ষেত্রে মোরতাদ সম্ভাবনা হয় নিশ্চিত কারণ স্ত্রী স্বামীর কাছে কমজোর আর আমাকে এক ভাই কিছুদিন ঘটনা শোনাল পুরাতন ঢাকায় এক মুসলিম করে হিন্দু কট্টর করে আর সিঁদুর লাগিয়ে থাকে কট্টর হিন্দু শুধু নামে না যে হিন্দুকে বিয়ে করা আছে পাক্কা হিন্দু সকাল সন্ধ্যা পূজা করে আমাকে এখানে এক ভাই শোনালো কয়েক কয়েকদিন আগে শোনালো একমাত্র সহ শিক্ষার কারণে একসাথে কলেজ লেখাপড়া করতো সেখান থেকেও দাও সহ শিক্ষা যাই যেন আল্লাহাক আর মুসলিম কর্মকর্তাদেরকে আল্লাহ করতে পারে আল্লাহ পাক এই মন মেজাজ দান করেন ইমান দান করেন আল্লাহর ভয়ভীতি তাদের অন্তরে যেন পয়দা হয় আর মুসলিম মেয়েদেরকে বা মুসলিম ছেলেদেরকে জাহান্নামের দিকে এই সহ মাধ্যমে যেন না ঠেলে দেয় তো সিঙ্গাপুরে এইরকমটাই হইত তখন সেখান থেকে ফতুয়া এসছিল এখানে ফতুয়া বোর্ডে জিজ্ঞাসার জন্য তার উত্তরে তারা যা লিখেছেন বিষয়বস্তু হচ্ছে যে হুকুম ও তাজা বিল মুসলিমা কাফের কোন পুরুষের মুসলিম নারীকে বিবাহ করার হুকুম ও তাজা মুসলিম আিল কাফিরা আর কোন মুসলিম পুরুষের কাফের মুশ্রেকা মেয়েকে বিবাহ করার হুকুম এরকম এই মর্মে বলছেন যে ফাইনাল মাজার ইজমা মাই আলী পুরুষের জন্য মুসলিম মেয়ের বিবাহ হারাম অর্থাৎ কাফের তো আর হারাম হালাল মানে না মুসলিম মেয়ের কোনো কাফেরের সাথে বিবাহে বসা তার জন্য হারাম তার অভিভাবকের জন্য হারাম তার মা বাপের জন্য হারাম তার আত্মীয় স্বজনদের জন্য হারাম যে কোন রকম সহযোগিতা করবে এই ক্ষেত্রে বরং বাধা প্রদান করবে শাসক গোষ্ঠীর জন্য হারাম মুসলিম শাসক বলছে বিবাহে অসুবিধা নেই সাবালিকা তখন ব্যক্তি স্বাধীনতা আছে বিবাহ করতে পারে না তাও হারাম শাসকের জন্য হারাম যে এইরকম বিবাহের স্বীকৃতি দান করবে আদালত লাইজুজ ও বেতা কাহিল এল অলমাইকরাম দেমত রয়েছে যে এটা জায়জ নাই আর এই মাসলায় কোন সন্দেহ নেই পুরানি করিম আল্লাহাক এর সাদ করছেন কুরুদের সাথে তোমরা বিবাহ দিও না মেয়েদের অভিভাবকদের কে বলা হচ্ছে তোমরা পুরুষদের সাথে বিবাহ দিয়েও না যতক্ষণ পর্যন্ত তারা ইমান না নিয়ে আসবে বিশ্বাসী মুসলিম না ভাবে সুরা বাক আরো দেখেন সুরা মোমতা যদি জানতে পারো যে এই মহিলাগুলি বা এই মেয়ে গুলি মমেনা হয়ে গেছে ইসলাম গ্রহণ করেছে ফালা তার যে কাছে মুসলিম শাসকের জন্য আবশ্যক যে ওইসব মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া অবিবাহিতা থাকলে বিবাহের ব্যবস্থা করে দেওয়া বিবাহিতা থাকলে যেহেতু ইসলাম গ্রহণ করে নিয়েছে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই কাফের স্বামীকে দাওয়াত দিবে যদি ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালোই কথা আর যদি ইসলাম না গ্রহণ করে তাহলে কোন মুসলিম ভালো ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দেবে এটি হচ্ছে আমাদের বড় দায়িত্ব ফরজ দায়িত্ব আল্লাহ বলছেন সকলকে সমোধন করে সকল মুসলিমকে ফালা না ইলাল তরজিহলাল যদি তারা ইমান নিয়ে আসে মহিলারা তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফিরিয়ে দিও না লাহ না হিল এই মুসলিম মেয়েরা কাফের পুরুষদের জন্য হালাল নয় ও আহ না। আর কাফের পুরুষ মুসলিম মহিলাদের জন্য হালাল নয় আনফাকু আর যদি খরচ খরচা করে তাদের স্বামীরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাদের ক্ষতিপূরণ দিয়ে দাওতে কত নৈনীতি প্রতিষ্ঠা করা হয়েছে যে একটা অমুসলিম বিবাহ করেছিল অমুসলিম বিয়ে করেছিল অমুসলিম বিয়ে করেছিল বিবাহ করার পরে ওই মেয়েটি মুসলমান হয়ে গেল সলমান হয়ে গেল তো এখন স্বামীকে দাওয়াত দেওয়া হবে স্বামী বলছেন আমি ইসলাম গ্রহণ করব না স্বামী যদি ইসলাম গ্রহণ না করে তাহলে স্ত্রী হারাল না আর বিবাহে যে খরচ খরচা করলো আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হলো আল্লাহ বলছেন যে এই ক্ষেত্রে যেহেতু মুসলিমে কাফের পুরুষের জন্য হারাম জায়জ নয় সেই জন্য স্ত্রী সে হার এই স্ত্রীর ওপর তার কোন অধিকার নেই তার স্ত্রী নয় আর স্ত্রীকে যদি করবে না তাকে আর আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করিও না আল্লাপাক মম সম্বোধন করছেন তাদেরকে কি দিয়ে দাও তুহম্মা আনফাকু যা ব্যয় করেছে বিবাহসাদী করার ক্ষেত্রে তা তাদেরকে দিয়ে দাও তাহলে মুসলিম যদি ইসলামিক শাসন থাকে তাহলে আর ইসলামী শাসন না থাকে তারা যদি না দেয় তো মুসলিম সমাজের লোকেরা ক্ষতিপূরণ প্রয়োজনীয় দিয়ে দিবে ক্ষতিপূরণ দিয়ে আর্থিক ক্ষতিপূরণ কিন্তু কোন মুসলিম মেয়েকে হাতে তুলে দেবে না বরং ভালো মুসলিম ছেলেদের বিবাহের ব্যবস্থা করে দিবে এই হচ্ছে বিধান সুর এম এই রকমের দ্বিতীয়ত মুসরে কাহেরা মহিলাকে বিয়ে করা যাই অনেকে আজকাল ভারতে একটা ফ্যাশন শুরু হয়েছে হিন্দু বিয়ে করার কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে টেস্ট বদলাতে চাই যে সবাই তো মুসলিম বিয়ে করে ভারতের সৌদি আরবি আজকে থেকে পনেরো বিশ বছর আগে যে রাষ্ট্রদূত ছিল হিন্দু বিয়ে করেছে হায়দ্রাবাদ বাড়ি ওই লক্ষ্যের আর সে হিন্দু বিয়ে করেছে হিন্দু বিয়ে করে দুই ছেলে হয়েছে দুই ছেলের নাম বলছে ভাগাভাগি কোনো ভাগাভাগি প্রথম কথা বিয়ে যায় আর হবে স্বামী মুসলিমের হবে মুসলিমের হবে পুরুষ মুসলিম আসছে বিষয়গুলি এখানে সুতরাং আর লম্বা করছি না মুসলিম মহিলার জন্য মুসলিক স্বামীও যায়জ নাই আর ইহুদিন আসার আহলি কিতাব স্বামী নাই আছে কি না কিতাবিয়া বিয়ে করতে চায় মহিলা মুসলিম পুরুষ যদি আহলি কিতাব ইহুদ্দিন আসার সতী বিয়ে করতে আজকাল সতী সাধী পাওয়াই মুশকিল প্রথম কথা ঈশ্বর তল্লাগিয়েছেন সতী সাধী যদি আসারা मे विवाह कर जायेज ना हो पुरुष सम्पृक्त সে জন্য পুরুষ মুসলিমের জন্য কিতাব ইয়ে করা যাইজ পক্ষান্তরে কোন মুসলিম মহিলার কোন কাফের পুরুষকে কিতাব এহুদিন আসারা পুরুষকে বিবাহ করা কেন যায়জ নাই কারণ ছেলে বাপের সাথে সম্পৃক্ত হলে ছেলে কি হয়ে যাবে মুসলিম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে এহুদিন আসারা হয়ে যাবে যেটা জায়জ নাই এই হেকমত জন্য কোনো মুসলিম মহিলার কোন রকমের কাফের সাথে বিয়ে যাইজ নাই একমাত্র মুসলিম হইতে হবে তাই বলছেন যে এইরকমের জন্য তোমরা মুশরেক মহিলাদেরকে বিয়ে করিও না যতক্ষণ পর্যন্ত তারা ইমান না নিয়ে আসে আর আল্লাহাক আয়াত নম্বর দশের একটা অংশ বলছেন ওয়ালাহুম শেকু বেসামিল কা বন্ধনে তোমরা তোমাদের স্ত্রীদের কি রেখে দিও না মানে তোমাদের স্ত্রী যদি ইসলাম গ্রহণ না করে তাহলে কুফুরের অবস্থায় রয়েছে এই অবস্থায় বিবাহ বন্ধনে তোমরা রেখে দিও না বিবাহ রাখা যাবে বিবাহের স্ত্রীকে এই আল্লাহাক বলেছো এই জন্য উমার রাজি আল্লাহ তালান ইসলাম যখন গ্রহণ করলেন তখন তার দুই স্ত্রী ছিল দুইজনকে ইসলামের দাওয়াত দেওয়া হলো কেউ ইসলাম গ্রহণ করল না উমারের মতো লোক হ্যান আল্লাহ আমিরুল মোমেন পরে হলেন। ইসলাম গ্রহণ করলেন তিনি খুব শক্ত ছিলেন তার কুফরের ওপর আল্লাহিক তালাক দিয়ে কানা তাশরেকাকে তালাক দিয়ে দিলেন আয়া যখন এই আয়াতিল তুমে কুবি দশ যে তোমরা কাফের মহিলাদেরকে তাদের কুফরির অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ রাখিও না বিবাহ বন্ধনে রাখা চলবে না মুসলিম পুরুষের জন্য কিতাবিয়া ছাড়া অন্য কোন কাফের মহিলাদেরকে বিবাহ করা অথবা বিবাহ বন্ধনে রাখা যে হারাম এতে কোনো দিমত নেই সকল ওম্মতের ঐক্যমত রয়েছে যাদের আমরা অমুক নবীর নবীর কাছে কোন কিতাব এসেছিল যেমন ইহুদীদের দাবি যে আমরা মোস আলাইস্লামের ও খ্রিস্টানদের দাবি যে আমরা ইসলি এরা বিকৃত ধর্ম পালন করে এরা আসলে আসলে কি মোহাম্মদ রসুলের ধর্মে সিরিক আছে না তহিদ নিয়ে এসছেন তিনি আল্লাহর একত্র নিয়েছেন আল্লাহ ছাড়া অন্যকে শেষ করা আছে আল্লাহ ছাড়া অন্য রোগ ভালো করতে পারে আল্লাহ ছাড়া অন্যের কাছে পাওয়া যেতে পারে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা যেতে পারে সুতরাং যেমন এরা বিকৃত ধর্ম পালন করে আসার কাঁদের তোমরা অনুসরণ করবে এরা তাদের অনুসরণ করছে ওরা ইহুদিন আসার বিকৃত ধর্ম পালন করে দোহাই পারে শুধু মুসাঈসার আল হেমা আর এইরকমই কবর মাজার পন্থীরা মোহাম্মদ রসুলামের আশেখ হওয়ার দোহাই পাড়ে আর মহাব্বতের প্রেমের দোহাই পড়ে কিন্তু মোহাম্মদ রসুলামের নিয়ে আসা দিন পালন করে তার বিকৃত ধর্ম পালন করে যদি আহী সাধ্য মহসানাত সতী হইতে হবে আজকাল সতী তো ইয়াহুদ্দিন মধ্যে পাওয়া আকাশের তারকা পাওয়ার মত তাই না পশ্চিমা দেশের পাওয়ার মতো না খুব সহজ সেটি সহজ ভালো একটা ডিগ্রি থাকলে ইনভেস্ট করতে পারবে তাদের জন্য নাগরিকত্ব খোলা আছে খুব সহজ ঠিক না সুতরাং ওই নাগরিকত্ব পেলে অনেক লোক মনে করে যে আকাশের তারা পেয়েছে না কিছুই না আসলে বরং ইমান হারাবার জন্য অধিকাংশ লোকের ওই সব দেশে আকাশের তারকা পাওয়া আর কাছাকাছি ওইরকমই হচ্ছে হেজাব আছে আর বাড়িতে একসাথে করে না। এরকম তাদের পাওয়াই মুশকিল যখন মুশকিল তাহলে এই শর্তই নেই মুসলিমের জন্য এইরকম ইয়াহুদি খ্রিস্টান মেয়ে বিয়ে করা যায় যা যে সতি সাধ্য মহানা কিন্তু সতী হইতে হবে হর্ষ বলছেন তবে মুসলিমের জন্য উত্তম হচ্ছে আদাম তাজাউ জিনাল কেতাবিয়া মুসলিম পুরুষ জন্য উত্তম হচ্ছে মেয়েদেরকে বিবাহ না করা মা ওজুদ হুরাতিমা যদি মুসলিম মেয়ে পায় মুসলিম মেয়ে পাচ্ছে এমনও তো সময় হইতে পারে মুসলিম মেয়ে পাওয়া যাচ্ছে না কিন্তু আলহামদুলিল্লাহ এখন বেশি তাই না কিন্তু যদি কখনো এরকম হয় অথবা মুসলিম মেয়ে পাওয়া যাচ্ছে কিন্তু তার কাছে মুসলিম মেয়ে বিবাহ করার জন্য বেশি খরচ আরব দেশে যেমন লাখ লাখ টাকা লাগে বিয়ে করতে ওইরকম যদি বাংলাদেশে শুরু হয়ে যায় আর গরিব মানুষ বেচারা এই করতে পারছে না একটা মুসলিম মেয়ে বিয়ে করলে দশ লাখ টাকা মোহর দিতে হবে এরকম যদি শুরু হয়ে যায় তাহলে না। মেয়ে বিয়ে করা চলবে এই জন্য বলছেন যে উত্তম হচ্ছে মুসলিম মেয়ে বিয়ে করা এতে আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে ঝুঁকিতে থাকবেন না যে কি জানি আর মায়ের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি যাদের ছেলে মেয়ে আছে দুইজনের স্বামী স্ত্রীতে একটু তর্ক করিয়েন কোন একটা এমনি শুধু হয়তো ভিতরে ঝগড়া নেই মত দেখেন আপনি বলেন যে আমি বিয়ে করব আর একটা আর আপনার স্ত্রী না বিয়ে করতে দেব না তো ওই এখন বলেন বাবু আর একটা তোমার আম্মু নিয়ে আসবো বলেন দেখি আর ওর আম্মা বলছে না তুই না বল দেখেন কোনটা আর আপনি বলছেন হ্যাঁ বলবেন আর কিছু দিয়ে পরীক্ষা করেন যে ছেলে মেয়ে মায়ের দিকে ঝুঁকে না বাপের দিকে ঝুঁকে এইটা তো পরীক্ষা আছে ঠিক কিনা এই পরীক্ষা করা আছে ঠিক কিনা তাহলে বুঝা যাচ্ছে যে ধর্মের ক্ষেত্রেও মায়ের দিকে ঝুঁকে যাবে ধর্মের ক্ষেত্রেও মায়ের দিকে ঝুঁকে যাবে তাহলে শেখুল ইসাহিয়া রাহেমাহুল্লাহ ইমাম যাচ্ছে। তাহলে সতি সাধী মেয়েকে বিবাহ করা মাকরু যে কথাটি আমি আগে আমি নিজের ভাষা বলেছিলাম এখন ইমন ইমিনের মতো গবেষক আলেম তার ভাষায় ছিলেন সেই সময় তিনি ঐসব লোকদেরকে যারা আহলে কিতাব সাহাবাই করমদের বা তাবাইনদের কেউ কেউ আহলে কিতাব মেয়েকে বিবাহ করেছিল ওদেরকে বলেছিলেন বলছেন লেখা বল্লি কিতাব। মুসলিম ঘরে মেয়ে রাখবে না অথচ কেন নির্দেশ দিলেন কারণ এটা পছন্দেরও না এতে আপনার ইমানের ঝুঁকি রয়েছে ছেলে মেয়েদের ইমানের শুধু ঝুঁকি আপনার ইমানের ঝুঁকি আছে অনেক সময় আরে দাড়িটা অধিকাংশ মুসলিম তখন আমি দাঁড়িয়ে রাখবো তাহলে আপনার কি এই রিস্ক নেই যে সে যদি বলে যে না আমাকে এতদিন থাকলাম তোমার ধর্মে আসো চলো এখন হিন্দু আহ তুমি দশ বছর মুসলিম থাকলাম 10 বছর এখন হিন্দু থাকো হ্যাঁ দশ বছর কি বলে খ্রিস্টান থাকো দশ বছর আর আজকাল হ্যাঁ ঠিক আছে এটাও একটা নাই নীতি দশটা বছর যখন নামাজ রোজা করলো তো দশটা বছর আমি চার্চে যাই এখন ঠিকই না খ্রিস্টানদের সাঁত আমার স্ত্রী ধর্ম পালন করি যেমন মক্কার বলেছিল কাজ করা যাক হ্যাঁ এক বছর আমরা আপনার আল্লাহ করে আপনার ধর্ম পালন করি আর একটা বছর আমাদের ধর্মকর্ম আপনি করেন তখন আল্লাহ আল্লাহের করলেন এই মা যে সবাই পূজা করো আমরা কখনো করতে পারি না বারবার করে আল্লাহ রিপিট করে শিখাচ্ছেন বারবার করে বলে দাও ঘোষণা করে জানিয়ে দাওদেরকে যে এই আশা কখনো করিও না যে এইরকমের সমঝোতে আমরা আসবো ধর্মের ক্ষেত্রে কোন দিক ডিসকাউন্ট নেই দুনিয়ার অনেক ডিসকাউন্ট আছে জানিবা না কিন্তু দিনের ক্ষেত্রে ক্ষেত্রে ভালোবাসা দিবস পালন করা শুরু করেন হ্যাঁ হিন্দুদের কাজ ওরাও মসজিদ আমাদের দান খেরাত করে আমরাও তাদের মন্দিরে দান খেরাত করি আমরাও তাদের চার্চে দান খেরাত করি না এর অনুমতি ইসলামে নেই ধর্মের ক্ষেত্রে কোন ডিসকাউন্ট নেই হ্যাঁ গরিব খেতে পাই না খুব খাওয়ান বিধবা চলতে পারে না বিধবাকে দেখাশোনা করেন স্পষ্ট করি ঝুঁকি আছে কখনো কখনো প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীতে এমন হয়ে যায় যে ভালোবাসার কারণে ইসলামের মেলা কিছুতে হয়তো আপনি কি করে দিবেন ছাড় দিয়ে দিবেন আর নিজের ইসলামকে আপনি খারাপ করে ফেলবেন আপনার স্ত্রীর কারণে অন্তরে শুধু প্রাকৃতিক মহাব্বতই থাকবে না প্রাকৃতিক মহাব্বতের মাঝে একটা প্রাকৃতিক ভালোবাসা আছে আপনার ভাই যদি অসচ্ছর ডাকাতো হয় একটা প্রাকৃতিক না এতটুকু কিন্তু এটা যদি ধর্মীয় ভালোবাসায় চলে যায় যে যেহেতু তাকে ভাই হিসাবে ভালোবাসেন সেজন্য সেই ধর্মকর্ম যেটা করছে সেটাও ভালোবাসছে হ্যাঁ সে অপরাধ করছে তার অপরাধকে ঢাকার চেষ্টা করছেন তখন অপরাধী কিনা আপনি অপরাধী তাই বলছেন এমন হয়ে ঝুঁকে যেতে পারে যে ওই মহিলা তাকে ফেতনায় ফেলে দিতে পারে ইমান হারা হয়ে যেতে পারে নামাজ ছেড়ে দিল হয়তো নামাজ ছিঁড়ে দিয়ে বড় কুপুরতে চলে গেল রোজা ছেড়ে দিল আরো কিছু অজে ফরক ছেড়ে দিলো আর দিলোমা একটা ভালোবাসা থাকে আর ছেলে মেয়ে হয়ে গেলে এমন গাঢ় হয়ে যায় দেখেন আপনার স্ত্রীর চরিত্র খারাপ তালাক হয়তো ছেলে মেয়ে না হইলে দিয়ে দিতেন হ্যাঁ অথবা মহিলা অনেক সময় স্বামীর থেকে তালাক নিতে চাই থাকবো না কিন্তু ছেলের খাতিরে মহিলাও থেকে যেতে চায় অথবা সেদিকে ঝুঁকে যেতে পারে যার ফলে ফেতনায় লিপ্ত হইতে পারে একটি হাদিস বাকি রয়েছে হাদিসটার বিষয়বস্তু যেহেতু আলাদা সেজন্য সেটা ভিন্ন করে আমি পেশ করবিনোমা থেকে হাদিস বলছেন যে এক মহিলা ইসলাম গ্রহণ করল ফজাদ ইসলাম গ্রহণ করেই সে আরে জায়গায় বিবাহ বসে গেছে অন্য জায়গায় বিবাহ করে নিয়েছে তার স্বামী জানতে পেরেছে যখন আমি স্ত্রী ছাড়বো না সে চলেছে আমিও মুসলিম হয়ে গেছি আমি ইসলাম গ্রহণ করেছি ও আলেমাত ইসলামী আর আমার ইসলাম গ্রহণ সম্পর্কে সে জানতেও পেরেছে আমার স্ত্রী কিন্তু আসলে ওর কাছে থাকবে না ইসলাম গ্রহণ করে একটু আগে ভাগে আরেক জায়গায় বিবাহ বসে আমার ইসলাম সম্পর্ক জানতে পেরেছে তারপরেও আমার সাথে থাকবে না আরেকজনকে বিবাহ করে বসে আছে এ হচ্ছে ঘটনা এখন কি করা যাবে আগের স্বামীর ঘরে যাবে না এই নতুন স্বামীর ঘরে থাকবে হ্যাঁ কারণ সে ইসলাম গ্রহণ করে নিয়েছে তাকে সময় সুযোগ দেবেন না দাওয়া তো দেবে না কিছুই না হমদ হাদিস আহমদ বর্ণনা করেছেন আবু দর্ণনাজা বর্ণনা করেছেন হেবান এবং হাকিম হাদিস টিকে হাদিস। সনদ নির্ভরশীল থেকে বর্ণনা করছেন আল আল হাফেজ এম হাফেজ আলাই বল অনেক কিতাব রয়েছে বর্ণনকারীদের জীবনী সম্পর্কে তিনি বলছেন যে এই সদুক উত হু ইমা তার মূল তারিব এই ব্যক্তি সাদুক সদুক মানে চলার মতো লোক তার বর্ণনা চলতে পারে একেবারে সেকাতন শক্তিশালী নয় নির্ভর যোগ্য নয় আস্থাশীল নয় কিন্তু সদুখ চলার মতো, যার হাদিস হাসান হয়ে যেত समस्या की बोलतेम जो, जो बर्णना कर एक तक विशेष भावी मुस्तारिफ हो जाए हादिस दुरबल हादीस मसला टी गी स्त्री एक আগে ইসলাম গ্রহণ করে আর তারপরে পরে যদি দ্বিতীয় জন গ্রহণ করে তাহলে বিনা বিবাহ তার এখানে কি করা হয়েছে ফিরিয়ে দেওয়া হয়েছে। অন্য কোথাও বিবাহ বসে যাবে না তার জন্য ইদ্যতের একটা সময় আছে ইদ্যত পার হওয়ার পরে বিবাহ বসতে পারে আবার অপেক্ষাও করতে পারে স্বামীর জন্য যেমন এর আগে স্পষ্ট করেছে। এখানে মোটামুটি আমাদের আলোচনা শেষ আল্লাহ ফখরাবুল আলম যেন আমাদেরকে কোরআন বাহাদিসের সহি তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আল্লাহ ফকরবুল আলমী দিন দুনিয়ার সমস্ত রকমের ফিতনাথ থেকে আমাদের যেন হেফাজত করেন আল্লাহ ফকরবুল আলম জন্নাতের পথে থাকার যেন তফিক দান করেন আল্লাহ ফকরবুল আলম কাছে দোয়া করে আল্লাহ ফকরবুল আলমী আমাদেরকে সহি আখিদা গ্রহণের তৌফিক দান করেন সহি সুদ্দে ইবাদতের তৌফিক দান করেন হালাল বৈধ নেক জীবন যাপনের তৌফিক দান করেন ওসলাল্লা নবীন মহম্মদ আলা আলী এক ভাই বলছেন যে আমার বক্তব্যে আর হিসেবে পেশ করেছি তো এই হাদিস হচ্ছে জয়ীফের উচ্চ স্তর মানে সর্বনিম্ন জয়ীফ মুরসাল হাদিস কিন্তু মুরসাল হাদিস এর যখন সমর্থক অন্য সূত্র থেকে আসে তখন হাদিসটা হাসানে যায় যেখানে আমি সেখানে ওইখানে এদের এই মশলা নিয়ে মাথায় ব্যথা বুকের হাত হাদিস মোরসাল কোন রেওয়ায় থাকলে তার সমর্থক হাদিসের কারণে হাদিস হচ্ছে হাসান আমলযোগ্য বরং সহি হয়ে যেতে পারে যদি আরো অন্য সূত্র দ্বারা হাসান থাকে একটি হাদিস হাসান আর একটি হাদিস থেকে আসলে সেটা সহিবানী রহমতুল্লা বুক এর উপর হাদিস হাত বাধার হাদিস এই হাদিস তিনি সহি বলেছেন আর এই মর্মে বিস্তারিত আলোচনা আছে যে নামাজে বা হাত কোথায় বাঁধবেন ওতে বিস্তারিত আলোচনা শুনতে পারবে জি